যাহাববে তো আর আমি সননিশ্চয় আছে আমরা বাংলা রঙ্গমঞ্চ আর বিট আন্দোলন কে সাথ ঘনিষ্ঠতম রূপ সে জুড়ে হচ্ছি সুচিত্র প্রধান কে সাথ বাতচিত্র রেকর্ড করুন প্রতিবেশীটা আপনার আইপিটি এর সঙ্গে যোগাযোগ এর আগী ভিডিও টান বা আগে ছিল না এটা আসছে কমিউনিস্ট পার্টির থেকেই আসছে আমি এমন একটা বংশে জন্মেছি আমার বাবার মামা মন যার নামে একটা প্রফেশনাল থিয়েটার ছিল এবং মনমোহন বাবুর কাছে গিরিশ ঘোষ অর্ধেন্দু শেখর সকলেই অভিনয় করেছে ওর থিয়েটারে অর্ধেন্দু শেখরের উপরে যে গিরিশ বক্তৃতা ছাপান মানু চল্টার আমার মান ছিল তার কারণ থিয়েটারের ভেতরটা খুব মজা ছিল আমি সেটা বাড়ি বসে দেখেছি শুধু না আমি পেছনে গিয়ে যাকে বলে গ্রিন গিয়ে এবং তার প্রতিফল আমাদের বাড়িতেও পড়ে মনমনবাবু নিজে অত্যন্ত সচরিত কিন্তু বাড়ির লোকেরা এমনই প্রভাবান্বিত হতে লাগলেন যার ফলে উনি তো শেষ পর্যন্ত ছেড়ে দেন অবশ্য কর্পোরেশনের রাস্তা চলার কারণ ছিল কিন্তু থিয়েটার উনি আগ্রহী ছিলেন আমার প্রথম আকর্ষণ গানে আমি ওটা থেকে যাই হোক আমি শিখিনি কিন্তু কাজী থিয়েটারের সঙ্গে যোগ আমার বহু আর বাবার এইসব গুণ ছিল বাবা অভিনয় করতে পারতেন গান গাইতে পারতেন কাগজের সম্পাদক ছিলেন এই সমস্ত নাম প্রকাশ চরণ रामचंद्र लिखी ग्रामे अभिन बाबा करें योगेश बाबू करें ग्राम कूबरडांगा सात माइल दूरे चौबीस परगनाराम शगुना ग्राम বাবা নিয়ে যেত সাজ পোশাক সিন এসব আমাদের গ্রামে চলে যেত আর তারপরে তখনকার দিনে গ্রামের নিয়মই ছিল পুজো পুজোর সময় পার্টি ছিল মেজেকে হারমোনিয়াম ধরতেন এবং আমার ওই বাড়িতে ওই একটা কিন্তু নিজের ইচ্ছে ছিল অভিনেতা হওয়া না গায়ক হওয়া ছোটবেলাতে বল ইচ্ছে কিন্তু আমি খুব অল্প বয়সে রাজনীতিতে আপনার জন্ম উনিশশো তেরো সালে না না এগারো এগারো তো কাজী আমি খুব অল্প বয়সে আমি রাজনীতিতে আসি তখন তেরো বছর চোদ্দ বছরের ছেলেকে নিত আমার একজন পলিটিক্যাল দাদা খুব নাম করা যে বাগা যতীনের সহকর্মী সাতক্ষরী বন্দ্যোপাধ্যায় যিনি সুন্দরবনে দাঁড়িয়ে ওই চাত্রী চারমান জাহাজের জন্য অপেক্ষা করতেন একবার তার সামনে গান গাইলে বললেন শুধু তুমি গান গাও ভালো কিন্তু স্বদেশী গান ছাড়া কিছু গেও না আমার জীবনে ওই প্রথম ঠিক করলাম যে গান আমার গাওয়া চলবে আ আমি জীবনে প্রথম বলতে গেলে যদি ত্যাগ করে থাকি আমার প্রবল আগ্রহনা কি বলি আমার মনে হয়েছিল পড়া লেখাপড়াটা সব ছেড়ে দিয়ে বাড়ি যে চাকরের আমি তখন ডাক্তারই করছি যাই হোক সেই জন্য আমার জীবনে খুব তাৎপর্যপূর্ণ নাটক হচ্ছে অচলায়তনের পঞ্চক পাঠ করেছি বড় দলের পাঠ করা হতে গেলে এই আমি তো আর এসেছি মনমোন পাহ আমার দাদামশাই তার কারণ সেজন্য আমাকে বছরে কয়েকবারই আসতাম বাবা বা ছিলেন কিন্তু জন্ম আপনার ওখানে গ্রামে কলকাতা থেকে বেশি দূরে শিশির বাবুকে আমি গপ্প করেছি যে ও থ্রিটার প্রথমে আমি সাত আট বার দেখার পরে তবে আমার কানে নিল তার আগে এক ধরনের আসছে একটু লাউড একটি হ্যাঁ মনমোহন নাট্যমন্দির তারপরে নাট্যমন্দির আমি ওই রোজ যাই যে খানিক্ষণ দেখে চলে আসি তবে আমার সে প্রোডাকশন কি আছে সেই মানে সেই সানাই বাজানো সিতা সিতা মানে গোড়া থেকে একটা অ্যাটমসফিয়ার ভিসি তৈরি করা কথা সেই সেই সমস্ত গান গাওয়া তারপর কিছুক্ষণ ধরে প্রায় সিনেমাটিক অ্যাকশন সেইরম করে বাতাস করছেন সীতাকে রামচন্দ্র একটার পর লাইট এক্সপোজ করছে এক একজনের নিচে বসে আছে ঝিলা মানে এবং ওই বইটা ওই একবার না আমি অসংখ্য ভাতে গেছি কারণ দেখার পরে কানটা তৈরি হলো একটি আগের একটি বন্ধুরকম ছিল একদম কাজই থিয়েটারের সঙ্গে খুবই যুক্ত এবং আমাকে পুলিশ যখন আমি তখন স্কটিশ কলেজে পড়ি আর কি আর কিছু করে না ছিলাম সে সমস্ত আমার সম্পর্কে তথ্য নিয়ে এসেছে আমি তো বলেছি পুলিশের যা কিছু তথ্য আপনার আমার কাছে আছে সেটি হ্যাঁ তো আমি গেছি বোমা তৈরি করেছি সে বোমা মূল তৈরি কারো এখনো মেছে আছে তো উনি ও তো ধরা পড়লেন তারপরই দুদিন পরে আমাকে আমার প্রমাণ করতে পারেনি মানে নামে আমি কোনটার জন্য এটাও একটা যেটা আমি কালকেও একজনকে বলছিলাম থিয়েটার আন্দোলনে মনোরঞ্জন ভট্টার্যির পরে আমার আশা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ মনোরঞ্জন ভট্টার্য অনুশীলন রূপের লোক ছিলেন যুগান্তর এবং অনুশীলন দুটো পার্টি পরে তিনি থিয়েটারে এলেন রাজনীতি আর করলেন কিন্তু আম যুগান্তর পার্টির লোক গেলাম বোমারিওয়ালবার করতে ছ বছর জেলে থেকে মার্ক্সিস্ট হয়ে ফিরে এলাম আমি কিন্তু আমি আমার নিজের পড়া থেকে আমি সেটা হচ্ছে ডাক্তার ওমিও বসু কার্ডিও ছিলেন বাবা বস তো আমার অনেকগুলো সেই বইয়ের কিছু আমাকে দিয়েছিলেন এবং জেলের মধ্যে আমি ওই ন্যাশনাল লাইব্রেরি থেকে তখন আমার একশো টাকা জমা ছিল সেই যুগে আমি নিয়মিত পড়াশুনো করতাম आम मात्र आपनार आशार आगे। <laughs> तो बोई बोई बोई सम्पर्क तक माथा देखे बदलाता है থালা তেল গিয়ে মাটিতে খা তুই মদ যদি না ছাড়িস তোকে মাটিতে খেটাব তিনি সেেন যে থিয়েটার আমার পরিবার ধ্বংস করছে এইটা একটা লিখিত আপনারা পাবেন কোথায় বলছে সচিন্তনুপাণ্ড যখন থিয়েটার ছেড়ে দেন খুব নাম করা কাজ ছিল উনি বললেন ভ্রু কোচকে বললেন যে শচিন বাবু এমন ব্যবসা হয় না লোকে কাপড় কেনে দেখে সন্দেশ দিয়ে বরফ করে খায় তবে আর এটা লক্ষ্য মুখে শুনে লক্ষ্যে গিয়ে আগে আমায় পয়সা দেয় তারপর দেখ এরকম ভালো ব্যবসা এরকম ছিল কিন্তু আমি এটা ছেড়েছি অন্য কাজ এবং আমাকে শিশুর কুমার বারবার বলেছেন শিশু কুমার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক যে তোমার দাদা মহা আমি যদি এক তাহলে বাংলা থিয়েটারের অবস্থা হতো না উনি ব্যবসা বুঝতেন আমি আট দিতাম কিন্তু ওর ধারণা হয়ে গেলো যে আমি ওর বড় ছেলে রত্নেশ্বরকে মধ্য দিয়েছি এই জন্য উনি আমার ছোট যায় যেটি একবার শিশুবাবু নিজের মুখে এবং বলেছে যে এটনি গণেশদের কাগজপত্র খুলে দেখো আমাদের প্রায় সম্পর্ক তৈরি হয়ে দিস মানে থিয়েটার চালনার ব্যাপার তো কাজী মনমোহনবাবুর ওই যে বাড়ির আমার যে অভিজ্ঞতা অভিজ্ঞতা আমার মনে ছোটবেলায় একটা ডিপ ইম্প্রেশন সৃষ্টি করে এবং আমার মাথায় এই প্রশ্নটা সব ছিল যে থিয়েটার আমি এমন থিয়েটারের আন্দোলন করবো যে থিয়েটারে আমি আমার স্ত্রী পুত্র কন্যা সকলে মিলে করতে পারি সেখানে ওই রকম যেটা পরে আমি সাবস্কির মধ্যে পেয়েছি যেটা বন্দী হ্যাঁ এই আমি প্রথম ট্যানিক বাংলা ভাষায় লিখি আমি প্রথম লিখে আমি আমি বলছি এটা আমার বিশেষ দাবি দিদিবাহুর একটি কাগজ বেদি ছিল আমার কাছে আছে সে কাজ কাজে আমার মাথায় থিয়েটার আন্দোলনের এই দৃষ্টিভঙ্গিটা আগাগ ওরা কাজ করেছে আর তো কাজ করেছে যে গণ থিয়েটার বলতে কি হলো নৃত্য গীত আমাদের নাট্য বলতে তো তাই মনে হয় নৃত্য গীত ভারতীয় যে ঐতিহ্য সেটা আমার মাথায় সব সময় যে সব কি একত্র দেখতে ফলে গণনাট্য আন্দোলনে আসাক পেছনে আমার নিজের বাড়ির সম্পর্ক তার যে অভিজ্ঞতা এবং খানিকটা মাস্কবাদের যতটুকু তার এই দিকগুলো আপনি যখন জেল থেকে বেরিয়ে সেটা কি যেটা আমার কলকাতার উপর রিটায়ারমেন্ট অর্ডার এবং আব্দুল করিমের গান শুনতে গিয়ে আমার সেই অর্ডার উঠলো সেটাও খুব নাটকীয় আমি তো অনেক কষ্টে টিকিট জোগাড় করে গেছি ইউনিভার্সিটিউটে হচ্ছে তখন যে পলিটিক্যাল অ্যাডিশনাল সেক্রেটারি তালুদ্দার বলে এক ভদ্রলোক ছিলেন তিনি ওই গান শুনছেন ওই তিন দিন গান শোনাতে একটা আতার ধরে গেছে আমি বললাম স্যার আমার অর্ডারটা তুলে উনি তখন ভাবলেন যে না আপনি বেরিয়ে এসে কি ঢুকলাম আগে ডাক্তারি পড়তে আর তখন তো পার্টি ইলিগাল আমার এর মধ্যে যোগাযোগ ঘটে গেছিল তখন লেবার একটা কাগজে দিতে সাহিত্যিকাপড়ে বলে তার নাম কমল সরকার তো কাজে আমি ওই ওই লেখাটা যে আমি যেখানেও লিখতাম অনেকে জানতো যে আমি লিখতে পারি কাগজে লিখতাম সব এই কারণে এবং সেইগুলো করতাম তারপরে আটত্রিশ সালে আমি ডাক্তার পরে তখন ওই পার্টির বেশ ওই কাগজ গণশক্তি ঢুকে পড়লাম আরো একটা ব্যাপার ঘটলো জেল থেকে বেরিয়ে এসে একজন লোক চাইলেন বিহারে পার্টি করবি আমাকে দিই চলে গেল আমার খুব ভালো লাগলো চলে গেলাম কিন্তু কাগজে কাজটা শুরু করেছি আবার ফিরে এসে কাগজে কাজ তখন এত লোক কম ছিল সব করতে হয়তো সাহিত্য ট্রেড ইউনিয়ন আর সাহিত্য বলতে তখন একটা গ্রুপ প্রগতি লেখক সঙ্গে কিরেন বাবু তারপরে সুরেন গোস্বামী আর কলকাতার আনন্দবাজারে কিছু লেখক এদের নিয়ে আমরা জিজ্ঞেস করবো জেলখানায় যে লিখতাম অতীন বসু রাষ্ট্রবিজ্ঞানের জিনিস আমি একসঙ্গে থাকবাস ওরা এসে কলকাতাতে একটা কাগজ বার করে কাগজটার নাম হচ্ছে সচিত্র নব পর্যায়ে ভারত যাতে গোপালাল সংখ্যায় একবার সেই লেখা সজনী দাস বললে বারের পুজোর সংখ্যা রবীন্দ্রনাথ জগৎ সরকার আমাদের ঐতিহাসিক নাটক নিয়ে কিছু করার কেউ নেই করেও নেই কিন্তু আমার এক বন্ধু মিদানি কাল লিখছি সম্পর্কে কেউ বার করে দিচ্ছে এখন কিছু কিছু কাগজের হচ্ছে কোথায় বেড়েছে তার কাছে সে সত্যি তার আগে আমার নাটক নিয়ে বিশেষ যে উৎসাহতা ছিল কিন্তু প্রগতি লেখক সহ ওই নাটকের দিকে নিয়ে গেল কারণে এবং বিজন যেটা খুব ভুল সব তথ্য বলেছে যেগুলো আমার অনেক কষ্ট লাগে বিজন আনন্দবাজার থেকে অরণ্য অফিসে আসতে গিয়ে নয় আগস্টে হ্যাঁ সেই নাটক আমি বাতিল করি এই নাটক কিছুতে হবে না কংগ্রেসের সব লোক পঞ্চম বাহিনী হ্যাঁ সে নাটকের কথা এবং তারপরে আগুন লেখার সময় বলতে গেলে হুইপ দিয়ে লেখা অর্থাৎ সাত দিনের মধ্যে নাটক চাই বিনয় ঘোষ ল্যাবরেটরি লিখলো দুজন আগুন লিখল দিনের মধ্যে নাটক এবং ওই এখন যেটা গ্রে সিনেমা বলে ওখানে অভিনয় হয় আর তখন এই নেমি চেখা রেখা ছিল কিন্তু তখন রেখার মানসিক অবস্থা এইরকম ভারতভূষণের নেমেচার তখন আমাদের বাড়িতেই। আমি প্রথম উঠলামেখায় এবং কিছুতে সে রাত্রি আমার চিরকাল বলে যাই হোক এইভাবে এই বোধটাতেই আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে এই আমার ছবিটা দেখছে ওই যুগে ওই জামাটা পিসি চেষ্টা মানে সারটাও তার কাছ থেকে দেওয়া গিয়ে তুলনাস মৃত্যুর আগে পর্যন্ত সম্পর্ক ভালো ছিল আচ্ছা সুজিতা এই যে মানে আমরা ইতিহাস যখন আমি করি তখন একটা যেটা কাজ সেটার সঙ্গে প্রগতি কাজের যোগাযোগটা করতে মানে একদিক থেকে তো মনে হয় দুটো প্রায় আলাদা প্যারালের মানে যে তরুণ গোপ্য সরোজের গ্রুপ ও হয়ে গেছে ওই তখন চালনা বয়স এক কাটলেট পাওয়া এই লেখক গোষ্ঠী তো অগ্রণীতে গিয়ে জুটলীর আগে অগ্রণী অগ্রণীতে দেখবে আমি এইটাতে লিখেছি যে সুবোধ ঘোষ এলো ফসিল প্রথম বেরুলো। তারপরে বিজন জ্যোত্র আমি সবাই লিখেছি চিনময়ন সিয়ানবিসি আবার এই চিনময়ন সিয়ানবিসি ওয়াইসিআই মধ্যে আচ্ছা তোমার দাদা সুব্রত টুব্রত আমি সে মিটিং অ্যাটেন্ড করেছি স্কটিশ কলেজে যে মুরগরাজকে নিয়ে প্রগতির যে ডিবেট হলো আমি সেখানে উপস্থিত ছিল তো কাজী এই আস্তে আস্তে এই অগ্রণীর যে এই অঙ্গার রাইটার্স তাদের সঙ্গে যোগাযোগ কাগজ তো নেই কাগজ তো অল্প লেখক অল্প কাগজ সরোজকে সরোজাত আমরা রাত্রি নটা এগারোটা পর্যন্তই কার্জন পার্কে বসে যে যার বাড়ি যেতাম তো এটা খানিকটা পার্থক্য রাখলেও ভেতরে যোগাযোগটা ভেতরে যোগাযোগ আচ্ছা আগুন এবং এর পরে পরে করতে পারে কিন্তু একটা অর্গানাইজেশন করেছে এবং ওই নর্ত রামগোপাল তাকে নিয়ে একটা প্রোগ্রাম সে করেছে পুলিশ বেচনে লাগতে সে বোম্বে চলে যায় বোম্বে এলে বোম্বে সে তখন আব্বাস টাব্বাসকে পে সত্যি ওয়ার্কিং ক্লাস থিয়েটারটা শুরু করে সেদিক দিয়ে ওরা অ্যাডভান্স আমরা এখানে যেটা করেছি সেটা যতক্ষণ রাইটস না হয়েছে তার আগে ছাত্ররা দুটো একটা এই হাওড়া এবং এই ডায়মন্ড দুটা একটা যেটা অবনী বলতে পারবে হেমন্ত ঘোষাল বলতে পারবে ওরা প্রত্যক্ষ উপস্থিত যেখানে ওই পথ না করেছে তারপরে এই দুটো লোককে আমি ডিসটিংলি মনে করি যে আমি বলেছি অবনীকে যে তুমি লেখো এই শুরু করে আমার স্ত্রী শরিফলাল শুনতে কষ্ট হবে কিন্তু হ্যাঁ ওই হত বসার জায়গা ওইটা এই বাড়ির চিম্বার হচ্ছে রাস্তা ওই জায়গায় উনি সবসময় বসে থাকেন যাই হোক এই এইরকম ভাবে এসে কিছু লোক মধ্যেই থার্টি নাইন ফর্টির মধ্যে শুরু করে তারপরে আগুনা পর, কিছু যারা ছিল এবং হ্যাঁ এবং তাছাড়া আর একটি ফ্যাক্টর আছে সেটি আমার কাছে নীলিমা সার্নাল মারা গেল না ইয়ে কিন্তু খাল গোড়াতে অভিনয় করেছে আমাদের সঙ্গে আমার কাছে নীলিমারিটিয়া আপনি এত মনে করে রাখেন আমি ওকে যা লিখেছিলাম যে মনে আছে পাঠটার নাম হালিন্দা একটা অভিনয় করে সে নাটকের নাম আমি গেছি এখানে এখানেই করে যা আগুনটা আগুনেরও আগে সে চিত্রটি সুলেখাকে বিয়ে করে চিত্ত পাঠ করে নীলিমা পাঠ করে আরিন্দা ছিল এসব আরিন্দা সে নাটকটা প্রডিউজ করে বিফোর অল আওয়ার আপনার মনে আছে আমি যেটা আজ প্লিট করি ভারতবর্ষের নাট্যান্ধে একাংক্ষিকা তারপরে হরিন্দা করতেন্দর কিন্তু খুব ভূমিকা গানেও কারণ আমাদের এখানের আন্দোলনটা প্রধানত গান দিয়ে শুরু গানের আন্দোলন থেকে আস্তে আস্তে ম্যানেজার সোমনাথ লাহড়ি তিনি ছিলেন এডিটার আমি তার অত্যন্ত ঘনিষ্ঠ বনস্পতি গুপ্ত নামে একজন নাটক এটা একদম টোটালি বিচারক মন্ডলীতে সাত দিনে আমরা নাটক চাই তখন ওই নাটক বিনয় ঘোষের নাটক এবং এটার এসব আমি যা বলছি কাগজে আছে আমি লিখেছি যে নতুন আদর্শ নিয়ে লেখা তো সহজ ছিল না আগে সেটা আধ্যস্থ করার দরকার ছিল তবে লেখা সেটা পুরনোরা কেউ পাচ্ছিল এবং আমাদেরও দোষ বিখ্যাত আর্টি ছিল চল্লিশ সালে লেখা সে না কিন্তু তখনো ধরতে মেয়ে পাবো না তো সাতটা মেয়ে কোথায় পাবো তখন একটা মেয়ে জোগাড় করতেই যান যায় লোকসঙ্গীত যেটা এবং শুধু গান নয় কবি লড়াইয়ের কবি গানের যেটা কলকাতা শহরের কাছে কোনো পরিচয়টা ছিল না সেটাকে নিয়ে আসা সেটাকে এই যে কাজটা হচ্ছিল এইটির কিন্তু নাটকের মধ্যে নাটকগুলো যখন লেখা শুরু হতে লাগলো নাটকগুলো কিন্তু নাটকে হতে লাগলো তার সঙ্গে এই যে নাটকে এলো না কেন আমাদের এলোরা রবীন্দ্রনাথকে ধরতে হলো তার কারণ আর কিছু না যে আমাদের মানে যোগাযোগও ছিল না এবং গেছি আমাদের কারোরই এই পড়াশুনো ছিল এবং সংযুক্ত ছিলই আমরা কৃষক কৃষক বলি কটালো আজও বলছি ভারতবর্ষের কৃষক কার জন্য খুব খুবই কৃষকের জীবন নিয়ে লেখা তারপরে এই আমি সম্প্রতি একটা কাজ করছি সেটা শুনলে আপনার খুব ভালো লাগে আমি এই গত জানুয়ারি মাসে আসানসোলে খনি অঞ্চলের শ্রমিকদের সংস্কৃতির একটা ওয়ার্কশপ করে আচ্ছা আচ্ছা রাজস্থান থেকে ইউপি বিহার গুজরাট পাঞ্জাব সব পেলাম এবং তো অবাক হয়ে গেলাম শুনে যে বিহারের রাজ্যে জেলাও আর আলাদা আলাদা সব শ্রমিকরা বসে আর এতখানি মানে ডিভাইসিভ নেতা এসে গেছে কিন্তু জিনিস পেলাম সাংঘাতিক এখনো খনি শ্রমিকদের মধ্যে লোক সংস্কৃতি গান চৈতাঘাত তারপর আমি সব নিয়ে এসেছি সেগুলো টেক করে করে আচ্ছা অসাধারণ এখন যে আমার বিশ্বাস যে জনসাধারণের মধ্যে এখনো দারুণ প্রতিভা রয়েছে যে তো আগে আমাদের মাথায় ছিল আজও আমি বলছি আমি এখানে এসি প্রস্তাব দিচ্ছি গভর্নমেন্টকে যে অবিলম্বে এই জগদ্দল অথবা নৈহাটি এবং বজবাজে এই ধরনের জিনিস কর তোমরা ন্যাশনাল ইনটিগ্রেশন বলো ইউ যে অন্য দেশের প্রদেশের শ্রমিকরা কী ভাবছে তাদের মন কী বলছে তাদের গানে তোমরা জানো না রেডিওতে বসে বলছো ন্যাশনাল ইনটিগ্রেশন কর আমি এই এই দৃষ্টিভঙ্গি নিয়ে এই শুরু করছি তখন এই দৃষ্টিভঙ্গি ছিল এবং আমার যে লোক সংস্কৃতি তার কাছে আপনি আমার কথা প্রমাণ করবান্ন সুনাম করলো বিজনের জন্য না শম্ভুর জন্য প্রথম ঝগড়া এখানে আমার একবার বিজনের বাড়ি একবার শম্ভুর বাড়ি तो वो दीये वास्ता है ए বাইরের লোকরা ইন্ধন জুড়িয়েছিলেন হ্যাঁ বাইরের লোকরা বলছেন বলছি যেমন সেই আমাদের লখন থেকে এসছিলেন পাহাড়িটার দাদা দিজু সামু হম হ্যাঁ চারুঘের বাড়িতে বসে আলোচনা জ্যোতিমারায় তাতে আর ইন্ধন জুগালে আমার তখন মুশকিল হয়ে গেলো আমার টিম ঠিক না আমি বিরক্ত হয়ে আমি দেখলাম ধারণা ছিল এই গ্রুপটা তৈরি করার পেছনে দুটো ফ্যাক্টর কাজ করেছিল আমাকে ডেকে বললে শুধু কোনো চিন্তা নেই আমি ইন্দ্রজিৎ গুপ্তর মাকে রাজি করেছি সে একটা গাড়ি দেবে ইউরোপে যেমন গাড়ি আছে না ওই আমি দেখেছি প্যারিসে মতো দিনের বেলা ঘুরে বেড়াও আর তোমার তো লেখা যাচ্ছে না তুমি যাও আমি ও বললাম নবান্ন নিয়ে ঘোরা অসুবিধা নবান্ন তখন রিহার্সেল হচ্ছে আমি তার পোটেন্সিয়ালিটি বুঝেছিলাম নাটক ছোট করা যাবে আর যারা অভিনয় করছে তারা অর্ধেক লোক হচ্ছে কলকাতার বাসিন্দা তাদেরকে নিয়ে যাওয়া যাবে না বইয়ের যে গোড়া থেকে শেষ পর্যন্ত তো সেই জায়গায় পার্টির তখন হতে কি কাজই নবান্ন যেই হয়ে গেল আমার মানে ভবিষ্যৎবাণী খেটে গেল প্রথম ঝগড়া দ্বিতীয় যাবে না কোথাও না কোথাও নবান্ন পঞ্চাশটার বেশি শো হয় টোটাল শোই পঞ্চাশটির পাচ্ছি না আর দ্বিতীয়ত লোকজনকে নিয়ে বাইরে যাওয়া যায় পঞ্চাশটা খুব কম নয় এক রাত্রি করে এসেছিলাম একদিনে নবান্নে তো আরো কিছু গল্প করুন না এক আধা গল্প আছে নবান্ন আমি তো বলছি যে নবান্ন করতে কি নবান্নের সাকসেস ফলে মানে অন্তর্দ্বন্দ্ব শুরু হলো আমি বিরক্ত হয়ে এবং সেটা তার মধ্যে আবার বোম্বে জোশী সেন্ট্রাল গ্রুপ করেছে সেই সেন্ট্রাল গ্রুপের রিহার্সেল আমাদের দেখালেন আমাকে বললেন তোমার ওপিনিয়ন কে আমি তখন কিন্তু বললে কিছু মনে করবেন না তখন খুব ডোমিন্যান্টনে ছিল পার্টিগতভাবেও বটে এই ফ্রন্টে ভাষা এবং যার জন্য আমি বললাম ভাই তুমি দুবালে একবার এই ভাষায় খুব ভালো করেছে চমৎকার করেছে কিন্তু এই প্রফেশনাল যে ট্রেনিং দিয়েছ এর জন্য যদি আমার সমস্ত ক্যাডাররা দাবি করে তাহলে কিন্তু আন্দোলন বিপদ আমি জান আমার এত রিসোর্সেস কোথায় এত আমি ছ মাস ধরে আট মাস ধরে খাইয়ে দেবো আমি কোথায় তা ও বললে তুমি যেমন এত হচ্ছ কেন দেখো না আমি বললাম তোমার সঙ্গে আমার ছিল বললে উঠে যাচ্ছি পার্বতী জানা আমাকে ট্রেনে নিয়ে এলো অ্যাসিস্ট্যান্ট বলে রাগ না আমি কারণ আমি একটা আগে আন্দোলনটাকে বিস্তার করি তারপরে আমি তার কোয়ালিটি তুলব কিন্তু ওর মাথায় ঢুকেছে সত্যি সোমনাথ লাহড়ি বা যোশী মাথায় কিন্তু দুজনের শিল্প হিসাবে বোম্বে আর কলকাতা আমার যেটা স্প্রেড করছিল যেখানে আমি সংযোগ করতে যাচ্ছিলাম সেটা থেমে গেল এবং এখানে তো কি হলো শম্ভুবাবু বললেন আমরা যাদের নাম মানে নবান্ন যখন বলছে কি ছিল মানে কার দায়িত্ব কি কে কি ছিল